السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত দর্শকবৃন্দ দূর দূর কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আপনাদের সবাইকে জানacci প্রিয় শুভেচ্ছা দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله রচিত بيان اعتقاد اهل السنۃ والجماعه اهل السنۃ والجماعتর আকীদার এই কিতাবটি নিয়ে এই সেটা আলোচনা করেছিলেন আমরা সেই আলোচনা ধারাবাহিকতায় এসেছিলাম যে আল্লাহ তাল কিতাবের মধ্যে সর্বশেষ যে কিতাব সেটা হচ্ছে কোরআন এ কারিম কোরআন এ উপর ইমান কিভাবে আনতে হবে আমরা বলেছিলাম যে কোরআন এ কারিম হচ্ছে আল্লাহ তাল কালাম আল্লাহ তালা কথা বলেন যখন ইচ্ছা তার তার তিনি প্রয়োজন মনে করেন যে বনিয় হতের দরকার তখন তিনি যখন তিনি কথা বলার তখন তিনি কথা বলেন এই কথা বলার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে দুনিয়াতে তিনি তার নবীদের সাথে কথা বলেছেন এবং বিভিন্নভাবে কথা বলেছেন বলেছেন কখনো তিনি সরাসরি স্বপ্নের মাধ্যমে কথা বলেছেন কখনো তিনি পর্দার অন্তরাধে কথা বলেছেন কখনো তিনি তার ফেরিস্তা রাসুলকে পাঠিয়ে মানব রাসুলের কাছে তিনি বাণী পাঠিয়েছেন সে বাণী আমাদের জন্য হেদায়তের কারণ হয়েছে এবং সেটা আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তাদের আমাদের সাথে কথা বলবেন আল্লাহ তাদের কথা বলবেন বিভিন্ন পর্যায়ে কোরআনে করিমের আয়াত এবং হাদিস্তার আমরা দেখতে পাই যে আল্লাহ তাল আখরাতে কথা বলবেন এবং সে কথা হবে কোন মাধ্যম ব্যতীতই সে কথা কোন মাধ্যম ব্যতীত হবে সেগুলি বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই পর্যায়ে হচ্ছে যেমন আল্লাহ তার হিসাব নিকাশ ফয়সলা করার জন্য বন্দার হাসারের মাঠে ফয়সালা করার জন্য তিনি কথা বলবেন সে কথা সম্পর্কে আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন সেদিন আল্লাহ তালা ডেকে আমাদের বলবেন তোমরা রসুলদেরকে রসুলদের ডাকে কি সাড়া দিয়েছিলে সেটা আল্লাহ সরাসরি জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করবেন যে তোমরা রসুলদের ডাকে কি সাড়া দিয়েছিলে কি না এটা হচ্ছে ধমক দেয়া কেন সারা দিলে না যদি দিয়ে থাকি সেটার উত্তর আমরা দিলে সেটার উত্তর হবে কঠিনা আল্লাহ আল্লাহ বলে যেদিন আমরা ডেকে বলবো যে আমার কোথায় আল্লাহ তালা বলছেন যেদিন ডেকে বলবে আল্লাহ যে আমাদের আমার শরীরটা কোথায় যাদেরকে তোমরা আমার সাথে অংশীদার করতে তারা এখন কোথায় তখন তারা ডেকে বলবে মা আপনাকে জানিয়ে দিচ্ছি আমার কোন সাক্ষ্য নাই আমাদের কোন সাক্ষী নেই যা করেছি জানিয়ে দিচ্ছি কিন্তু কারণ আগে তারা শিরিক করে চলে গেছে এখন তাদের সেটা গ্রহণ করা হবে না হাদিস রসুল্লাহ সাল্লা বলতে শুনেছেন তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইয়ক্লাহ আর্দা আল্লাহ তার কবজার ভিতরে নিবেন এবং আসমান সমূহ তার ডান হাতে পেঁচিয়ে রাখবেন সুমাইয়াকুল তারপর বলবেন আনাল মালিক আমি বাদশারা কোথায় অফিল অন্য অন্য শব্দ এসেছে আল্লাহ জমিন কে কবজার ভিতর মুষ্ঠির ভিতরে রাখবেন ইহাদিস আমরা বুঝতে পারি এটা ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি স্পষ্ট হয় যে আল্লাহ কথা বলবেন এবং সে কথাটি সরাসরি তিনি বলবেন আনাল মালিক আমি দুনিয়ার বাদশারা এখন কোথায় সেটা তিনি বলবেন সেটা তিনি সেই দিন বলবেন তাহলে আল্লাহ তালা কথা বলবেন এবং সেটা সে তার কথা আমরা শুনবো সেদিন আর অন্য হাদিস রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মা মিনক মিন আহাদিন তোমাদের এমন কেউ কেউ যার সাথে আল্লাহ তালা কথা বলবেন না ইল্লা সাইকুল আল্লাহ আমাদের সবার সাথে কথা বলবেন তার মধ্যে একজন মানুষ ডান দিকে তাকাবে ডান দিকে তাকায় দেখবে যে যা সে পেশ করেছে সেটাই শুধু দেখতে পাবে তার আমল নামাই দেখতে পাবে ওঞ্জুরু বাইনে গেদাইঘ সামনে দেখবে ফালা ইয়ারা ইল্লা সামনে শুধু জাহান্নাম দেখতে পাবে তিলকা ওয়াজ সুখের সামনে জাহান্নাম ফ্তাক নার বিশেক কে তোমরা তোমরা আল্লাহ আল্লাহ জাহান নাম থেকে নিজেকে বাঁচাও একটা অংশ দিয়ে হলো আল্লাহ জাহার নাম থেকে বেঁচে থাকো অন্য শব্দ ইয়ুকলিমুহ রবহু তোমাদের মধ্যে যেই যেই হও না কেন তুমি তোমার সাথে তোমার রব কথা বলবেন লাইসা বাইনাহু বাইনাহ তুর্জুমান তার মধ্যে এবং তোমার মধ্যে কোন অনুবাদকের প্রয়োজন হবে না অনুবাদ থাকবে না ওয়ালা হেজাবুন ইয়া হেজুবু কোনো পর্দাও থাকবে না যা তাকে বাধা দিবা আমরা আল্লাহর সাথে কথা বলার জন্য সেখানে কোন পর্দার কোন আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুমি এই করেছো কিনা তুমি করেছ কিনা জিজ্ঞাসা করবেন আল্লাহ সেটাই আল্লাহ সেটাই আল্লাহ তালা সেদিন কথা বলবেন বন্দার সাথে এটা আমরা প্রমাণ করি এবং সেটা জিজ্ঞাসা করার জন্য আমরা যে রসুলরা আসছি কিনা আমরা কি ইমেন আনছি কিনা এইগুলো জিজ্ঞাসা করার জন্য আল্লাহ তালা আমাদের সাথে কথা বলবেন অন্য হাদিস রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আব্দুল কাপড়বিহ বস্ত্রহীন গোর তারা থাকবে খতনা বিহীন বহুমান তারা থাকবে তাদের মুখে চোখে মুখে কিছু নেই অর্থাৎ কোন রকমের অতিরিক্ত চুল বলতে কিছু তাদের থাকবে না কুলনা যেমনি ভাবে চতুর্থ পর্যন্ত কিছু থাকে না বাহিমতুল আনাম যেভাবে বলা হয় বহুমান অর্থাৎ কিছু নাই একেবারে নিঃস অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে ভাই তখন আল্লাহ তালা তাদেরকে ডাকবেন বেশিন এমন শব্দ ডাকবেন ইয়াসমা আহমান বারুদা কাছে কারুবা কা হবে না কি বলবেন আহিল জানা ইয়াদুল জান্নাতা ও আহাদুম আহল ন্যার ইয়াদু মাতলামাতিন দুনিয়াতে জুলম করেছে কোন জাহ্নাতি কোন জাহান্নামের উপরে সেটা নিয়ে জানাতে প্রবেশ করবে সেটা হবে না অর্থাৎ জাহান্নামির জাহান্নামির কোনো হক যদি কোনো জান্নাতির উপর থাকে সেটাও আল্লাহ তালা তখন পূরণের ব্যবস্থা করে দেবেন সুতরাং কোনো মানুষ যেন জাহান্নামী কাফের তাদের উপরে জুলুম না করে সেটা এখানে প্রমাণ করা হচ্ছে অর্থাৎ আল্লাহ তালা তখন ডেকে বলবেন আনাল মালিক আমি হচ্ছি রাজা ধীরাজ আনা দান আমি হচ্ছি সর্ব সর্বাধীরাজ সবকিছুর বিচারক লাইম আহাদিন মিন আহ জান্না কোনো জান্নাতি জান্নাতে প্রবেশ করবে অথচ তার কাছে জাহান নামের কোন জাহান নামির কোন হক আটকে আছে চাওয়া আছে কোন জুলুমের কিছু প্রতিকার চাওয়ার আছে এমন অবস্থায় তাকে জান্নতে প্রবেশ করতে দেয়া হবে না অনুরূপ হবে জাহান নামী জাহান নামে চলে যাবে জান্নাতের হক না দিয়ে চলে যাচ্ছে সেটাও করা হবে না অর্থাৎ তাদেরকে পরিপূর্ণভাবে সেটা সেটাকে উসুল করে দেয়া হবে কুলতুয়া কাইফা আমি বললাম ইয়া আল্লা রসুল কিভাবে সেটা হবে বহমান আমরা তো আসব একেবারে সম্পূর্ণ নিঃস হয়ে এবং সম্পূর্ণ রূপে নগ্ন অবস্থায় তখন বললেন যে ন্যাক এবং বদের মাধ্যমে সেটার প্রতিদান দেবে অর্থাৎ আমলের মাধ্যমে প্রতিদান দেবে অর্থাৎ যারা জুলুম করেছে জুলুমকারীর আমাক আমলগুলো যার উপর জুলুম করেছে তাকে দিয়ে দেওয়া হবে আর যে মাজলুম তার ওই জলুমকারীর ন্যায়ল আমলগুলো নিয়ে নিয়েবে আর অনুরূপ যারা অন্যায়কারী ছিল তারা তাদের উপরে তাদের উপরে চাপিয়ে দেয়া হবে এভাবে তাদের বিচার হবে এখানে যে কথাটা দরকার সেটা হচ্ছে যে জিনিসটা জন্য হাদিসটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন এবং আল্লাহ সাদা মানুষের সাথে কথা বলবেন ডাকবেন এবং সেটা মানুষ শুনতে হবে ইবনাদ আমি রসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি يُدن المؤمن يوم القيامة من ربه عز وجل اماندار اماندار আতার রব রব মহান রাবের খুব নিকটে থাকবে اماندار ব্যক্তি hatta yada alayhi kanafa un nikate ndeke tar opore chhaya de de dagben take seta gopon gopon korben take tarpor gopon chhaya dile diben fayuqarrir hubi junubi imandar imandar ke jiggesha korben je tumi ki kashti korecho kina tumi ki kashti korecho kina kashti তুমি কি জানো এই কাজগুলো আল্লাহ জিজ্ঞাসা করছি বলবেন গোপন করে রেখেছি এই কাজগুলো তুমি করেছ কাউকে জানাইনি ওইনি কালিওম আজ আমি সে গোপন করে তোমাকে মাফ করে দিলাম হাসানি তখন তার নেকের নেকের পালাটা দেয়া হবে واما الكفار والمنافقون فينادى بهم على رؤوس الخلائق كينتو যারা কাফের ও মুনাফিক তাদেরকে সবার সামনে ডাকা হবে ডেকেমা সবার সমস্ত মানুষের সামনে ডেকে বলবে هاؤলাইল্লাযীনা কাযাবূ আলাল্লাহ এরা আল্লাহর উপর মিথ্যাচার করেছে এরা আল্লাহর উপর মিথ্যাচার করেছে অত ঈমানদারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যে দুনিয়ার জান্নাতের ব্যবস্থা করে দিলাম ইমানদার যদি হয় তার জন্য ব্যবস্থা হওয়া থাকবে এটা রসল্লা হাদি তাহলে বোঝা গেল আল্লাহ তার সাথে কথা বলবেন ইমানদারদের সাথে কথা বলবেন আর কাফের মুনাফিকদের জন্য সবাই সামনে জানিয়ে দিবেন এরা মিথ্যুক এরা মিথ্যা কথা বলেছে এরা আমার সাথে মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছে এই তাদের জন্য যে রয়েছে তা আল্লাহ তালা মাঠে কথা বলবেন সেটা আমাদের প্রমাণ হলো যে আল্লাহ তালা সরাসরি মাঠে কথা বলবেন এবং সে কথা হবে যা বান্দার আমল সম্পর্কে যে সে আমল করত সে বিষয়ে এক সে বিষয়ে কথা বলবেন অথবা জুলুম করেছে সেটার উপর কথা বলবেন অথবা কেন অন্যায় করেছে সেটার উপরে কথা বলবেন তাদের উপর ধমক দেওয়ার জন্য এর বিপরীতে দেখা যায় আল্লাহ তালা কিছু মানুষের কথা বলবেন না কথা না বলে এই কথা না বলার যে কথা না বলাটা এটা ছিল এটা হবে সবচেয়ে বড় তাদের জন্য অপমানজনক এবং এটা হবে তাদের বড় নায়ামত থেকে মাহরুমোহার একটি কারণ আল্লাহ তালার সাথে কথা বলার ন্যামত তারা প্রাপ্ত হবে না কোরআনের করিমে আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন এই জন্য যে ইলাজিদিনন একতুনেমা আনজা আল্লাহ মিনাল কিতা এসটারুণ বিথমান কাললা ওলাইকে মা কুলমাফি বত মিলা না ওলা ইকললে মুম ল্হ ইমাল মা ওলা ইজা কিম ওলামা আদান আম যারা আল্লাহ নাজিল করেছে তা গোফন করে। আল্লাহর থেকে তাহ তাদের সাথে কথা বলবেন না পবিত্র কসুশাস্তি উলাইকাল তার হুদা কারণ এরাই হচ্ছে ওই লোকগুলো যারা হেদায়তের বিনিময়ে প্রভা কিনেছে এবং ক্ষমার বিনিময়ে আজাবকে কিরে নিয়েছে পামা আসবর আহমায় কত কঠিনভাবে তারা জাহান্নামের মধ্যে সবর করতে তারা পারবে তাদের সবর কেমন হবে আপনি চিন্তা করে দেখুন আল্লাহ যারা এই কাজগুলি করবে আল্লাহর বাণীকে লুকাবে এবং আল্লাহর বাণীকে স্বল্প মূল্যে বিক্রি করবে হক কথা বলবে না মানুষকে জানাবে না সঠিক কথা বলবে না সাথে আল্লাহ তালা কথা বলবেন না কথা না তাদের জন্য আজবের কারণ হবে এবং আল্লাহ তালা তাদেরকে জাহান্ন আদাব আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকারকে বিক্রি করে দেয় আল্লাহ তালিকা শপথকে বিক্রি করে দেয় স্বল্প মূল্যে আল্লাহ তালার সাথে অঙ্গিকার করেছে ইমান রাখবে ইমান আনবে দাওয়াত দিবে এগুলি কিছুই করে নাই স্বল্প মূল্যে বিক্রি করে দেয়ার দুনিয়ার সবকিছুই স্বল্প মূল্য দুনিয়ার কোনো কিছুই মূল্যবান নয় আল্লাহ তালার কাছে দুনিয়ার মূল্য যদি কোন গুরুত্বপূর্ণ হতো তো রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোন কাফেরকে তিনি তিনি এক তিনি পান করাতেন না সেজন্য দুনিয়ার সমস্ত কিছুর আল্লাহ বিনিময়ে দুনিয়া সব পেলেও সেটা কম হিসাবে বিবেচিত হবে যারা স্বল্প মূল্যে অর্থাৎ দুনিয়ার যে কোনো জিনিসের বিনিময়ে আল্লাহতালার বাণী আল্লাহ তালা বাণী বিক্রি করে দেয় তাদের উপরে আল্লাহ তালা বলেছেন উলয়ালা খাল ফেলে আখরা আখরা তাদের কোন কোন অংশ থাকবে না বলেছেন কিয়মা আল্লাহ তালা তিন দল লোকের সাথে কথা বলবেন না কিয়মত দিন ওলাহিম তাদের সাথে তাকাবেন না ওলা তাদেরকে পবিত্র করবেন ولهم عذاب اليم تذر جنة تغشى ست تذى كرا رجلن علما ام بفل بالفلات يمنعهم من ابليس سبيل ذا এক লোক এক লোকের কাছে পানি আছে কিন্তু সে মুসাফিরকে দিবে না যেখানে পানি দরকার হয় সেখানে মানুষকে না দিয়ে মানুষকে এভাবে কষ্ট দেয় بايع الامام لا يبايع للدنيا دنيا পাওয়ার জন্য শুধু ইমামের সহায় শপথ করেছে কিন্তু সে আলনার দ্বীনকে রক্ষার জন্য অন্য কিছুর জন্য না মিনহা ওয়ফা লাহু যদি দুনিয়া দেওয়া হয় সে তাতে বায়াত ঠিক রাখে ইমামের কথা শুনে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কথা শোনে দুনিয়া না দিলে রাষ্ট্রপ্রধানের কথা শোনে এটা ঠিক নয় বরং তাকে হতে হবে যে আল্লাহর ওয়স্তে সে কাজটা করতে হবে দুনিয়ার উদ্দেশ্যে নয় ওরাজুল্লাজুল্লান সিল আতম বাদাল আসরে আরেক ওই লোকে সাথেও কথা বলবেন না যে লোকে আসর পরে তার পণ্য বিক্রি করেছে কিন্তু শপথ করে মিথ্যা শপথ করে বলছে যে আমি এটা এত টাকা দিয়ে সে এত টাকা দিয়ে কিনেছে এত টাকা দিয়ে কিনেছে এত টাকা দিয়ে কম দামে কিনেছে শপথ করে মানুষের কাছে বিক্রি করছে আর যে ব্যক্তি কিনছে সে সত্য মনে করে সেটা সেইভাবে কেনে নিয়েছে অথচ এটা ছিল মিথ্যা তার পক্ষ থেকে হাদিস এসে রসুল্লা সাল্লাম বলেছেন এই তিন দলের সাথে আল্লাহ কথা বলবেন না এভাবে বিভিন্ন হাদিসে এসে অন্য বিভিন্ন হাদিস এসেছে আল্লাহ তালা অনেকের সাথে কথা বলবেন না হাদিজাম মধ্যে একটি আসছে আল্লাহ কথা মুসবিল যে ব্যক্তি তার ইজার যে ব্যক্তি তার কাপড় নিচে রেখে তার সাথে আল্লাহ কথা বলবেন না মান্নান যে ব্যক্তি দান করে খোটা দেয় তার সাথে আল্লাহ তালা কথা বলবেন না আর ওই ব্যক্তি সাথেও কথা বলবেন না যেমন মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে তার সাথেও আল্লাহ তালা হাস দিন কথা বলবেন না এই কথা না বলাতে মূলত আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য আজাব হিসেবে বিচিত হবে তাদের জন্য আজাব হিসেবে বিচিত হবে যেন ইমানদার হয় তার সাথে তার আল্লাহ তালার নিয়ম থেকে সে বঞ্চিত হয়ে যাবে আর যতক্ষণ না আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিচ্ছেন দেরিতে যদি কথা আনন্দ পাবে সে আনন্দ সে পাবে না আর যদি কাফের তার সাথে আল্লাহ তারা কখনো কথা বলবেন না তাকে কথা বলার নিয়মত দিয়ে তাকে ধন্য করবেন না আজ ইমানদার হলে তার সাথে কথা ইমানদার তার সাথে কথা বলবে এটা সবচেয়ে বড় নিয়ামতরা বলি ইজ্জতের সাথে কথা বলার মতো এই ন্যায়ামত যে ব্যক্তি পায়নি বা পাবে না অন্যানীর লোকের সাথে শেখ জ্যানিন যে সে বৃদ্ধ অত সে বেবিচার করে বেড়ায় মালিকুন কাদ্দাব মিথ্যাবাদী বাদশাহ বা মিথ্যাবাদী শাসক ও আইনুল মুস্তাকবেন নিজে ফকির তারপর অহংকার করে বেড়ায় এদের সাথে দিন আল্লাহ আল্লা কথা বলবেন আল্লাহ আমরা সাব্যস্ত করছি আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা দিন যাদের সাথে কথা বলবেন কথা বলবেন সেটা কথা কি জন্য কথা বলবেন আমরা বলেছিলাম অনেকের সাথে কথা বলবেন তার মধ্যে কিছু কথা বলবেন যে দু আমল কি করেছে তা নিয়ে আমল নিয়ে তিনি কথাবার্তা বলবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আর আলোচনা করবো আল্লাহ তাদের হাসরুদ্দিন জান্নাতীদের সাথে যে সমস্ত কথা বলবেন সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি